নবম অধ্যায়ে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য কৃপা জয় জয় নিত্যানন্দ অগতির বন্ধু জয়দ্বৈত চন্দ্রের জীবন ধন প্রাণ জয় শ্রীনিবাস গদাধরে রানিধান জয় জগন্নাথ শচিপুত্র বিশ্বম্বর জয় জয় ভক্ত বৃন্দ প্রিয়নুচর পূর্বে প্রভু শ্রী অনন্ত চৈতন্য আজ্ঞায় রাড়ে অবতীর্ণ হইয়াছে নীলায় আরো ঝা নামে পিতা মাতা পদ্মাবতী এক চাকা নামে গ্রাম গৌড়েশ্বর তথি শিশু হইতে সুস্থির সুবুদ্ধি গুণবান জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যের ধাম সেই হইতে রাড়ে হইল সর্বসুমঙ্গল দুর্ভিক্ষ দারিদ্র দোষ কন্ডিল সকল যেদিনে জন্মিলা নবদ্বীপে গৌরচন্দ্র রাড়ে থাকি হুঙ্কার করিলা নিত্যানন্দ অনন্ত ব্রহ্মাণ্ডব্যাপ্ত হইল হংকারে মূর্ছাগত হইল যেন সকল সংসারে কত লোক বলিলে। হইল বর্জ্রপাত কত লোক মানিলেক পরম উৎপাত কত লোক বলিলেক জানিলু কারণ গোড়েশ্বর গোসাইয়ের হইল গর্জন এই মতো সর্বলোক নানা কথা গায় নিত্যানন্দে কেহ নাহি চিনিল মায়ায় হেন মতে আপনা লুকাই নিত্যানন্দ শিশুগণ সঙ্গে খেলা করেন আনন্দ শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রিয়া করে শ্রীকৃষ্ণের কার্য বিনা আর না হিসফুরে দেবসভা করেন মিলিয়া শিশুগণে পৃথিবীর রূপে কেহ করেন নিবেদনে তবে পৃথিবী লইয়া সবে নদী তীরে যায় শিশুগণ মেলি স্তুতি করে উর্ধরায় কোন শিশু লুকাইয়া ঊর্ধ্ব করি বলে জন্মি আমি মথুরা গোকুলে কোনো দিন নিশাভাগে শিশুগণ লয়াম, বসুদেব দেবকীর করায়েন বিয়া বন্দী ঘর করিয়া অত্যন্ত নিশাভাগে কৃষ্ণ জন্ম করায়েন কেহ না হি জাগে গোকুল স্মৃজিয়া তথি আনেন কৃষ্ণেরে মহামায়া দিলা কংসের কোন পুতনার রূপে দিয়া শকট গড়িয়া তাহা ফেলেন ভাঙিয়া নিকটে বসে যত গোয়ালার ঘরে অলক্ষিতে শিশু সঙ্গে গিয়া চুরি করে তারে ছাড়ি শিশুগণ নিত্যানন্দ সংহতি লইয়া কোলে সবে বলে নাহি দেখি হেনদিব্য খেলা কেমনে জানিল শিশু এত কৃষ্ণ লীলা কোনো দিন পত্রের গড়িয়া নাগন জলে যায় লইয়া সকল শিশুগণ ঝাপ দিয়া পরে কেহ অচেষ্ট হইয়া চৈতন্য করায় পাছে আপনি কোনো দিন তাল বনে শিশুগণ লইয়া শিশুর সঙ্গে তাল খায় ধেনুক মারিয়া, শিশু সঙ্গে গোষ্ঠে গিয়া নানা ক্রীড়া করে বক অঘবৎসা সুর করি তাহামারে বিকালে আইসে ঘর গোষ্ঠীর সহিতে শিশুগণ সঙ্গে বাইতে, কোনো দিন করে গোবর ধন ধর বৃন্দাবন রচি কোনো দিন করে খেলা কোনো দিন করে গোপীর বসনহরণ, হরণ দিন করে যজ্ঞ পত্নী দর্শন কোনো শিশু নারদ কাচরে দাঁড়ি দিয়া কংসস্থানে মন্ত্র কহে নিভৃতে বসিয়া কোনো দিন কোনো শিশু অক্রের বেশে লইয়া যায় রামকৃষ্ণে কংসেরও নির্দেশে আপনি যে গোপীভাবে করেন ক্রন্দন নদী বহে হেন সব দেখে শিশুগণ বিষ্ণু মায়া মহে কেহ লক্ষিতে না পারে নিত্যানন্দ সঙ্গে সব বালক বিহরে মধুপুরী রচিয়া ভ্রমেন শিশু সঙ্গে কেহ হয় মালিকহ মালা রঙ্গে, পরীগ পরে তারা গরজনে কুবলয় চানুর মুষ্টি কম্লমারি কংস করি কাহারে পারেন চুলে ধরি কংস বধ করিয়া নাচয়ে শিশু সঙ্গে সর্বলোক দেখি হাসে বালকের রঙ্গে এই মতো যত যত অবতার লীলা সব অনুকরণ করিয়া করে খেলা কোনো দিন নিত্যানন্দ হইয়া বামন বলি রাজা করিছলে তাহার ভুবন বৃদ্ধ কাছে শুক্ররূপে কেহ মানা করে ভিক্ষালয় চড়ে প্রভু শেষে তা নশিরে কোনদিন নিত্যানন্দ সেতু বন্ধ করে বানরে রূপ সব শিশুগণ ধরে ভ্যারিন্দার গাছ কাটি ফেলায় জলে শিশুগণ মেলি জয় রঘুনাথ বলে শিলক্ষণ রূপ প্রভু ধরিয়া আপনে ধনু ধরি কোপে চলে সুগ্রীবের স্থানে আরে রে বানর আমোর প্রভু দুঃখ পায় প্রাণালইমু যদি তবে ঝাট আয় মাল্যবান পর্বতে মোর প্রভু পায় দুঃখ নারীগণ লইয়া বেটা তুমি ক্রুদ্ধ হইয়া পরশুরামেরে মোর দোষ নাহি বিপ্র পলাহ সত্যরে লক্ষণীর ভাবে প্রভু হয় সেই রূপ বুঝিতে না পারে শিশু মানয়ে কৌতুক। পঞ্চ বানরের রূপে বলে শিশুগণ বার্তা জিজ্ঞাসায় প্রভু হইয়া লক্ষণ কে তোরা বানরা সব বনে বনে আমি রঘুনাথ ভৃত্য বল স্থানে তারা বলে আমরা বালির ভয়ে বলি দেখাহ শ্রী রামচন্দ্র লই পদধুলি তা সবারে গোলে করি আইসে লইয়া শ্রীরাম চরণে পড়ে দণ্ডবত হইয়া ইন্দ্রজিৎ বদলিলা কোনো দিন করে কোনো দিন আপনে লক্ষণ ভাবে হারে বিভীষণ করিয়া আনেন রামস্থানে লঙ্কেশ্বর অভিষেক করেন তাহানে কোনো শিশু বলে মুই আইলু রাবণ শক্তিশাল হানি এই সম্বর লক্ষণ এত বলি পদ্মপুষ্প মারিল ফেলিয়া লক্ষণের ভাবে প্রভু পড়িলা ঢুলিয়া মূর্ছিত ধাতু নাহি সকল শরীরে কান্দয়ে সকল শিশু হাত দি শিরে শুনি পিতা মাতা ধাই আইল সত্তরে দেখ এ পুত্রের ধাতু নাহি কো শরীরে মূর্ঝিত হইয়া দোহে পড়িলা ভূমিতে দেখি সর্বলোক আসি হইলা সকল বৃত্তান্ত তবে কহিল শিশুগণ কেহ বলে বুঝিলাম ভাবেরও কারণ পূর্বে দশরথ ভাবে এক নটবর বর রাম বনবাসী শুনি অ্যড়ে কলেবর। কেহ বলে কাজ আছয়ে ছাওয়াল হনুমান ঔষধ দিলে হইবে কোভালো প্রভু শিখাইয়াছিলেন সবার তোমরা বেড়ি কান্দি হারে অনেক বিলম্বে পাঠাইয়ো হনুমান নাকে দিলে ঔষধ আসিবে মোর প্রাণ নিজ ভাবে প্রভুমাত্র হইল অচেতন দেখি বড় বিকল হইলা শিশুগণ ছন্ন হইলেন সবে শিক্ষা নাহিসে উঠ ভাই বলি মাত্র কান্দে উচ্চস্বরে লোকমুখে শুনি কথা হইল স্মরণ হনুমান কাছে শিশু চলিল তখন আর এক শিশু পথে তপস্বির বেশে ফলমূল দিয়া হনুমানের আংসে রহবাব ধন্য করো আমার আশ্রম বড় ভাগ্যে আসি মিলে তোমা হনুমান বলে কার্য গৌরবে চলিবাহিবারে না পারিব শুনিয়াছ রামচন্দ্র অনুজ লক্ষণ শক্তিশালে তারে মূর্ছা করিল রাবণ অতএব যাই আমি গন্ধমাদন ঔষধ আনিলে রহে তাঁহারও জীবন তপস্বী বলে যদি যাইবা নিশ্চয় স্নান করি কিছু খাই করহ বিজয় নিত্যানন্দ শিক্ষায় বালকে কথা কহে বিস্মিত হইয়া সর্বলোকে চাহি রহে তপস্বির বলে সরবরে গেলা স্নানে জলে আর শিশু ধরিল চরণে কুম্ভীর রূপ ধরি যায় জলে লইয়া হনুমান শিশু আনে কুলেতে টানিয়া কতক্ষণে রণ করি জিনিয়া কুম্ভীর আসি দেখে হনুমান আর মহাবীর আর এক শিশু ধরি রাক্ষসের কাছে হনুমানে খাইবারে যায় তার পাঁচে কুম্ভীর মরে জিনীবা কেমনে তোমা খাব তবে কেবা জিয়াবে লক্ষণে হনুমান বলে তোর রাবনা কুকুর তারে নাহি বস্তু বুদ্ধি তুই এই মতো জনে হয় গালাগালি শেষে হয় চুলা চুলি তবে কিলা কিলি কতক্ষণ সে কৌতুকে জিনিয়া রাক্ষসে গন্ধমাদনে আসি হইলা প্রবেশে তহি গন্ধর্বের বেশ ধরি শিশুগণ তান আর এক শিশু তহি বৈদ্যরূপ ধরি ঔষধ দিলেন নাকে কে শ্রীরাম সঙ্গী নিত্যান্দ মহাপ্রভু উঠিলা তখনে, দেখি পিতা মাতা আদি হাসে সর্বজন কোলে করিলেন গিয়া হারাই পণ্ডিত সকল বালক হইলে সবে বলে বাপ ইহা কোথায় শিখিলা হাসি বলে প্রভু মোর এসকল লীলা প্রথম বয়স প্রভু অতি সুকুমার কোল হইতে কারো চিত্ত নাহিবার সর্বলোকে পুত্র হইতে বড় স্নেহবাসে চিনিতে না পারে কেহ বিষ্ণু মায়া বসে মাতে শিশুকাল হইতে নিত্যানন্দ কৃষ্ণলীলা বিনার আনন্দ পিতা মাতা গৃহ ছাড়ি সর্বশিশুগণ নিত্যানন্দ সংহতি বিহরে সর্বক্ষণ সেসব শিশুর পায়ে বহু নমস্কার नित्यानंद संगे जार एम विहारत क्रा करी नित्यानंद रिशु हईते कृष्ण लीला भाई अन परे कहिवारे कृपाए जेनो मत स्फुर द्वदश वत्सरो नित्यानंद चलिल तीर्थ करी बारे তীর্থযাত্রা করিলেন বিংশতি বৎসর তবে শেষে আইলেন চৈতন্য গোচর নিত্যানন্দ তীর্থযাত্রা সোনাদিখণ্ডে যে প্রভুরে নিন্দে দুষ্ট পারপিষ্ঠ পাশ্ডে যে প্রভু করিলা সর্ব সর্বজগত উদ্ধার করুণা সমুদ্র যাহা বৈনা হিয়ার যাহও কৃপায় জানি চৈতন্যেরও তত্ত্ব যে প্রভুর দ্বারে ব্যক্ত চৈতন্য মহত্ব শুনস চৈতন্য প্রিয়তমেরও কথন যেমতে করিলা তীর্থমণ্ডলী ভ্রমণ প্রথমে চলিলা প্রভু তীর্থ বক্রেশ্বর তবে বৈদ্যনাথ বনে গেলা একেশ্বর গয়া গিয়া কাশি গেলা রাজধানী। ধারা বহে গঙ্গা উত্তর বাহিনী গঙ্গা দেখি বড় সুখী নিত্যানন্দ রায় স্নান করে পান করে আর্তিনা হিজায় প্রয় করিলাম আগ মাসে প্রাত স্নান তবে মথুরায় গেলা পূর্বজন্মস্থান যমুনা বিশ্রাম ঘাটে করি জল খেলি গোবর্ধন পর্বতে বুলেন কুতুহলি শ্রীবৃন্দাবন আদি যত দাদসবন একে একে প্রভু করেন ভ্রমণ গোকুলে নন্দের ঘর বসতি দেখিয়া বিস্তর রোদন প্রভু করিলা বসিয়া তবে প্রভু মদন গোপাল নমস্করি চলিলা হস্তিনাপুর পাণ্ডবের উপরী ভক্তস্থান দেখি প্রভু করেন প্রন্দন না বুঝে তর্থিক ভক্তি শূন্যেরও কারণ বলরাম কীর্তি দেখি হস্তিনা নগরে, রাহি হলধর বলি নমস্কারও করে তবে দারকায় আইলেন নিত্যানন্দ সমুদ্রে করিলা স্নান হইলা আনন্দ সিদ্ধপুর গেলা যথা কপিলের স্থান মৎস্যতীর্থে মহোৎসবে করিলা অন্নদান শিব কাঞ্চি বিষ্ণু কাঞ্চি গেলা নিত্যানন্দ দেখি হাসে দুই গণে মহামহাদন্দ কুরুক্ষেত্রে পৃথুদকে বিন্দু সরবরে, প্রভাসে গেলেন সুদর্শন তীর্থবরে ত্রিতকূপ মহাতীর্থ গেলেন বিশালা তবে ব্রহ্মতীর্থ চক্র তীর্থের চলিলা প্রতিশ্রোতা গেলা যথা প্রাচী সরস্বতী নৈমিশারণ্যে তবে গেলাম মহামতি তবে গেলা নিত্যানন্দ অযোধ্যা নগর রাম দেখি কান্দিলা বিস্তর তবে গেলা গুহকচন্ডাল রাজ্য যথা মহামূর্ছা নিত্যানন্দ পাইলেন তথা গুহক চণ্ডাল মাত্র হইল স্মরণ তিন দিন আছি আনন্দে অচেতন যে জীবনে আছি ঠাকুর রামচন্দ্র দেখিয়া বিরহে গড়ি যায় নিত্যানন্দ তবে গেলা সরজু কৌশকী করি স্নান পূর্ণস্থান গোমতি গণ্ডকী সোন তীর্থে স্নান করি তবে গেলাম মহেন্দ্র পর্বত চূড় করি পরশুরামেরে তথা করি নমস্কার তবে গেলা গঙ্গা জন্ম ভূমি হরিদ্বার পম্পা ভীমরথি গেলা সপ্ত গোদাবরী বেনর্থে বিপাশায় মজ্জন আচরি, কার্তিক দেখিয়া নিত্যানন্দ মহামতি শ্রীপর্বত গেলা যথা মহেশ পার্বতী ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে মহেশ পার্বতী সেই শ্রীপর্বতে দোহে করেন বসতি নিজ ইষ্টদেব চিনিলেন দুইজন অবধুত রূপে করে তীর্থ পর্যটন পরম সন্তোষ দোহে অতিথি দেখিয়া পাক করিলেন দেবী হরসিত হইয়া পরম আদরে ভিক্ষা দিলেন প্রভুরে হাসি নিত্যানন্দ দোহে করে নমস্কারে কি অন্তর কথা হইল কৃষ্ণ সে জানেন তবে নিত্যানন্দ প্রভু দ্রাবিড়ে গেলেন দেখিয়া বেঙ্কটনাথ কামকোষ্ঠীপুরী কাঞ্চিগিয়া শরিদরা গেলেন কাবেরি, তবে গেলা শ্রীরঙ্গনাথের স্থান, তবে করিলেন হরি ক্ষেত্রের প্রয়াণ ঋষব পর্বতে গেলা দক্ষিণ মথুরা কৃতমালা তাম্রপর্ণী যমুনা উত্তরা মলয় পর্বত গেলা অগস্ত আলয়ে তাহারাও রিষ্ট হইলা দেখি মহাশয়ে তা সবার অতিথি হইলা নিত্যানন্দ বদরিকা আশ্রমে গেল পরম আনন্দ কতদিন নরনারায়ণেরও আশ্রমে আছিলেন নিত্যানন্দ পরম নির্জনে তবে নিত্যানন্দ গেল ব্যাসেরও আলয়ে ব্যাস চিনিলেন বলরাম মহাশয়ে সাক্ষাৎ হইয়া ব্যাস আতিথ্য করিলা প্রভুও ব্যাসেরে দণ্ড প্রণত হইলা তবে নিত্যানন্দ গেলাম বৌদ্ধেরও ভবন দেখিলেন প্রভু বসী আছে বৌদ্ধগণ জিজ্ঞাসেন প্রভুকেহ উত্তর না করে কুদ্ধ হই প্রভু লাথি মারিলেন অশিরে পলাইল বৌদ্ধগণ হাসিয়া হাসিয়া বনে ভ্রমে নিত্যানন্দ নির্ভয় হইয়া তবে প্রভু আইলেন দুর্গা দেবী দেখি গেল দক্ষিণ সাগর তবে নিত্যানন্দ গেলা শ্রী অনন্তপুরে তবে গেলা পঞ্চ অপসরার সরোবরে গো কর্ণাক্ষ গেল প্রভু শিবেরও মন্দিরে কেরলেতি গর্তকে বুলে ঘরে ঘরে দইপায়নী আর দেখি নিত্যানন্দ রায় নির্বিন্ধা পয়ঞ্চিতাপ্তি ভ্রমে নলিলায় রেবা মাহিষ্মতিপুরী মল্ল তীর্থে গেলাম সুরপারক দিয়া প্রভু প্রতীচি চলিলা এই মতো অভয় পরমানন্দ রায় ভ্রমে নিত্যানন্দ ভয় নাহি কো কাহায় নিরন্তর কৃষ্ণা বেশে শরীর অবশে কান্দে খনে হাসে কে বুঝে সে রস এই মত নিত্যানন্দ প্রভুর দৈবে মাধবেন্দ্র সহ হইল দর্শন মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর বর যত সব সঙ্গে অনুচর কৃষ্ণ রস বিনোয়ার নাহিকো আহার মাধবেন্দ্রপুরী দেহে কৃষ্ণেরও বিহার যার শিষ্যপ্রভু আচার্য বর গোসাই কী করিব আর তার প্রেমেরও গড়াই মাধবপুরী রে দেখিলেন নিত্যানন্দ ততক্ষণে প্রেমে মূর্ছা হইলা নিস্পন্দ, নিত্যানন্দে দেখি মাত্র শ্রীমাধবপুরী পড়িলামূর্ছিত হইয়া আপনা পাশরী ভক্তিরসে মাধবেন্দ্র আদি সূত্রধার কৌরচন্দ্র ইহা কহিয়াছেন বারে দোহে মূর্ছা হইলেন দোহা দর্শনে কান্দয়ে আদি শিষ্য গণে কনেকে হইলা বাহ্য দৃষ্টি দুইজন অন্ন অনে গলা ধরি করেন ক্রন্দন বালু গড়ি যায় দুই প্রভু প্রেমরসে হুঙ্কার করে কৃষ্ণ প্রেমের আবেশে প্রেম নদী বহে দুই প্রভুর নয়নে পৃথিবী হইল সিক্ত ধন্য হেন মানে কম্পোসলক ভাবের অন্ত নাই দুই দেহে বিহ রহে চৈতন্য গোসাই নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাং সম্মক তাহার ফল আজি পাইলাম নয়নে দেখিনু মাধবেন্দ্রেরও রচরণ, এ প্রেম দেখিয়া ধন্য হইল জীবন মাধবেন্দ্রপুরী নিত্যানন্দে করি কোলে উত্তর নাশপুরে কণ্ঠরুদ্ধ প্রেম জলে হেন প্রীত হইলেন মাধবেন্দ্রপুরী বক্ষ হইতে নিত্যানন্দে বাহিরনা করি ঈশ্বর পুরী ব্রহ্মানন্দ আদি যত সর্বশিষ্য হইলেন নিত্যানন্দেরত সবে যত মহাজন সম্ভাষা করেন কৃষ্ণ প্রেমা কাহারও শরীরে না দেখেন সবেই পায়েন দুঃখ দুর্জন সম্ভাসিয়া অতএবন সবে ভ্রমেন দেখিয়া অন্য অনে সেসব দুঃখের হইল নাশ দেখি কৃষ্ণ প্রেমের প্রকাশ কতদিন নিত্যানন্দ মাধবেন্দ্র সঙ্গে ভ্রমেন শ্রীকৃষ্ণ কথা পরানন্দ রঙ্গে মাধবেন্দ্র কথা অতি অদ্ভুত কথন মেঘে দেখিলেই মাত্র হয় অচেতন অহর্ণিসকৃষ্ণ প্রেমে মদ্যপের প্রায় হাসে কান্দে হই হই করে হায় হায় নিত্যানন্দ মহামত্ত গোবিন্দর রসে ढुलिया ढुलिया पड़े अट्टअ अट्ट हाशे दुहार अद्भुत भाव निरवधी देख शिष्यवण निरवधि हरिबलि करह नेमरसे कतकाल जाए केह खन माधवेंद्र संगे जत हईल आखान के जानय ताहा कृष्ण चंद्र से प्रमाण মাধবেন্দ্র নিত্যানন্দে ছাড়িতে না পারে নিরবধি নিত্যানন্দ সংহতি বিহরে মাধবেন্দ্র বলে প্রেম না দেখিল কোথা সেই মোর সর্বতীর্থ হেন প্রেম যথা জানিলু কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি নিত্যানন্দ হেন বন্ধু পাইনু সংহতি যে সে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয় সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময় নিত্যানন্দ হেন ভক্ত সুনীলে শ্রবণে অবশ্য পাইবে কৃষ্ণ চন্দ্র সেই জানে নিত্যানন্দে যাহার তিলক দেশ রহে ভক্ত হইলেও সে কৃষ্ণের প্রিয় নহে এই মতো মাধবেন্দ্র নিত্যানন্দ প্রতি অহর্নিশ বলে ন করেন রতিমতি মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয় গুরু বুদ্ধি ব্যতিরিক্তর না করয় এই মতো অন্ন অনে দুই মহামতি কৃষ্ণ প্রেমে না জানেন কোথা দিবারি কতদিন মাধবেন্দ্র সঙ্গে নিত্যানন্দ থাকিয়া চলিলা শেষে যথা সেতু বন্ধ মাধবেন্দ্র চলিলার সরজু দেখিবারে কৃষ্ণা বেশে কেহ নিজ দেহ নাহি স্মরে অতএব জীবনের রক্ষা সে বিরহে বাহ্য থাকিলে কিসে বিরহে প্রাণ রহে নিত্যানন্দ মাধবেন্দ্র দুই দর্শন যেসু নয়ে তারে মিলে কৃষ্ণ প্রেম ধন এন মতে নিত্যানন্দ ভ্রমে প্রেম রসে সেতু বন্ধে আইলেন কত কীর্থে স্নান করি গেলা রামেশ্বর তবে প্রভু আইলেন বিজয় বিজয়নগর মায়াপুরী অবন্তী দেখিয়া গোদাবরী আইলেন জিয় সিংহ দেবপুরী ত্রিমল দেখিয়া কূর্মনাথ পুণ্য স্থান শেষে নীলাচল চন্দ্র দেখিতে পয়ান আইলেন নীলাচল চন্দ্রের নগরে ধজ দেখি মাত্র মূর্ছা হইল শরীরে দেখিলেন চতুর্ভুহ রূপ জগন্নাথ প্রকট পরমানন্দ ভক্ত বর্গসাদ দেখি মাত্র হইলেন পুলকে মূর্ছিতে পুনবাহ্য হয় পুনঃ পরে পৃথিবীতে কম্পশেদ কুলকাশ্রু আছাড় হুঙ্কার কে কহিতে পারে নিত্যানন্দেরও বিকার এই মত নিত্যানন্দ থাকিনিলা চলে দেখি গঙ্গাসাগর আইলা কৌতূহলে তার তীর্থযাত্রা সব পারে করিতে কিছু লিখি লংমাত্র তার কৃপা হইতে এই মতো তীর্থভ্রমি নিত্যানন্দ রায় আশিয়া মিলিলাম মিলিলামথুরায় নিরবধি বৃন্দাবনে করেন বসতি কৃষ্ণেরও আবেশে না জানেন দিবার আহার নাহিক কদাচিত দুগ্ধ পান সেই যদি অজাচিত কেহ করে দান নবদ্বীপে গৌরচন্দ্র আছে গুপ্তভাবে ইহা নিত্যানন্দ স্বরূপেরও মনে জাগে আপন ঐশ্বর্য প্রভু প্রকাশিবে জবে। আমি গিয়া করি যায়। বিহ রহে কালিন্দির জলে শিশু সঙ্গে বৃন্দাবনে ধুলা খেলা খেলে যদ্যপিহ নিত্যানন্দ ধরে সর্বশক্তি তথাপিহ কার না দিলেন বিষ্ণু ভক্তি যবে গৌরচন্দ্রপ্রভু করিবে প্রকাশ তান সে আজ্ঞায় ভক্তি দানের বিলাস কেহ কিছু না করে চৈতন্য আজ্ঞাবিনে ইহাতে অল্পতা নাহি পায় প্রভুগণে কি অনন্ত কিবাসী বাজাদি দেবতা চৈতন্য আজ্ঞায় হরতা কর্তা পা লইতা ইহাতে যে পাপিগণ মনে দুঃখ পায় বৈষ্ণবের অদৃশ্য সে সর্বথায় সাক্ষাতেই দেখে এই পাই লেন যাহার অহর্নিশ চৈতন্যের কথা প্রভু কয় তারে ভজিলে সে চৈতন্য ভক্তি হয় আদি দেব জয় জয় নিত্যানন্দ রায় চৈতন্য মহিমাস চৈতন্য কৃপায় হয় নিত্যানন্দের অতি নিত্যানন্দে জানিলে আপদ নাহিপতি সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবেশে বেশে ভযুগ নিতাই চানে কেহ বলে নিত্যানন্দ যেন বলো রাম কেহ বলে চৈতন্যের বড় প্রিয় ধ্যোতি নিত্যানন্দ কিবা বা ভক্তজ্ঞানী যার যেন মত ইচ্ছা না বলি যে সে কেন চৈতন্যের নিত্যানন্দ নহ তবু সেই পাদ রহু হৃদয়ে এত পরিহারেও যে পাপি নিন্দা করে তবে লাথি মারো তার শিরেরও উপরে কোন চৈতন্যের লোক নিত্যানন্দপতি মন্দ বলে হ্যানো দেখো তে কেবল স্তুতি নিত্যশুদ্ধ জ্ঞানবান্ত বৈষ্ণব সকল তবে যে কলহ দেখো সব কুতুহল ইথে এক জনের হইয়া পক্ষ যেই অন্য জনে নিন্দা করে ক্ষয়ে যায় সেই নিত্যানন্দ স্বরূপে সে নিন্দা নালয় তান পথে থাকিলে সে গৌরচন্দ্রপায় হেন দিন হইব কি চৈতন্য নিত্যানন্দ দেখিবৃষ্টি তো চতুর্দিকে ভক্তবৃন্দ সর্বভাবে স্বামী যেন হয় নিত্যানন্দ তার হইয়া ভজি যেন প্রভু গৌরচন্দ্র নিত্যানন্দ স্বরূপের স্থানে ভাগবত জন্মে জন্মে পরিবাং এই অভিমত জয় জয় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গচন্দ্র দিলাও নিলাও তুমি প্রভু নিত্যানন্দ তথাপি হ এই কৃপা কর মহাশয় তোমাতে তা হাতে যেন চিত্তবৃত্তিরয় তোমার পরম ভক্ত নিত্যানন্দ রায় বিনা তুমি দিলে তারে কেহ নাহি পায় বৃন্দাবন আদি করি ভ্রমে নিত্যানন্দ যাবতনা আপনা প্রকাশে গৌরচন্দ্র নিত্যানন্দ স্বরূপের তীর্থ পর্যটন যে ইহা শুনে তারে মিলে প্রেমধন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান পরিন্দা বনদা সতছু পদো জুগে গান ইতি শি চঈতন্ন ভাগ আদি খন্ডে শনিতান অন্দে সবালো লিলা কথনম নাম নবমধ্যায়।